السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَنْ ফল হিয় ইহম ও শরি ও সনদন ও রাহ মসল আলম হম আলি হলি তাল ইব আলি ইব কাহিদ আলিহ কম বার কি বর আল আলী কি বরী ই কাহি দুঃ বি অকাল মার মুহীস ই নাম কিন্ত কু নিন খু নীল কুমার মিনন সিহ তু বিল্ল সদা কম লি লি এবং ইবলিসের যে ঘটনা করেন উল্লেখ করেছেন তা থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে এগুলো বড়দের বক্তব্য অনুযায়ী খুঁজে খুঁজে বের করে আপনাদের সাথে আলোচনা করছি আজকে যে আয়াত আমি করলাম নম্বর আয়াত হজরতে আজমা আলী সাল্লা সালামকে ইবলিশোকা দেওয়ার যে প্রক্রিয়াটা এটা আলোচনা হয়েছে প্রক্রিয়ায় যাওয়ার আগে যে জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বেশি জানা জরুরি সেটা হচ্ছে হজরত আদমা আলহিস আল্লাহর নবী তিনি পর্যন্ত ইবলিসের ধোকা শিকার হয়েছে। তো আমি আর যে যত বড় বুজুর্গ হোক যত বড় আমল ওয়ালা হোক যত বড় আরিম হোক इबलिसे धोकएड़ार्भवनाबी सलाम असलम धोकाद करीम सलाम हिसाब भिन्न ए যে কেউ পারে এই সম্ভাবনা আছে যে নিজের ইমান আর আমলের উপর ভরসা করে বসে না থাকা সব সময় রবের কাছে দোয়া করা রবু বানা ইত আল্লাহ হেদায়তের যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন এই নিয়ামত ছিনিয়ে নিয়েন না এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করেন না আল্লাহ এই নিয়ামতের উপর আমাকে ইস্তেকামাত দান করেন দৃঢ়তা দান করেন আমি যেন এই নিয়ামতের উপর অটল থাকতে পারি মৃত্যু কবরে যেতে পারে আল্লাহ জানে দিক দিয়া কোন ধোকায় পরে শেষ করে আছি কবরত না থাকতে পারে সেই হলীল মাহমুদ হাসান দাও বন্দি রহমতুল্লাহ আলে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের অন্যতম সিপাহ শেখুল হিন্দ এত বড় মানুষ এত বড় উস্তাদ এত বড় মহাদিস এত বড় মুজাহিদ এত বড় আবেদ তার বিরুদ্ধে যখন ইংরেজরা ফাসির রায় ঘোষণা করলো মৃত্যুদণ্ড তো শেখুল হাজি সারারাত ছটপট করেছেন ঘুমার না ঘুম আসে না সারারাত ছটফট করেছেন দাদা উস্তাদহীন এর ছাত্র বন্দি শালায় একসাথে ছিলেন মালকার দ্বীপে আন্দামান তো শেখুল হিন ওই ছটপট করতেছেন দেখে সকালবেলা এটা বলার পর শৈখুল হিম বলেন হোসেইন তুমি কি মনে করেছ মৃত্যুর ভয়ে শাহাদের ভয়ে আমি বিচলিত ছটপট করতেছি না ওই জন্য না আমি তো ওই মৃত্যুই আল্লাহর আল্লাহ তোমার আমি তো বিচলিত আমি তো আশঙ্কা আর আতঙ্কের মধ্যে আছি যে আল্লাহ তো আমার জানটা নিয়ে নিবেন এটা তো নিশ্চিত আমার জান তো আমার রব নিয়ে নিবেন কিন্তু আমার আশঙ্কা আর ভয় সেটা হচ্ছে আমার রব কি আমার উপর রাজি না অসন্তুষ্ট কোন অবস্থায় আমার রব আমাকে ডাক দিচ্ছেন আমি তো না। কত উঁচা চিন্তা কত বড় মানুষের হাজরত ফারুক রাজি আল্লাহ কথা আপনাদেরকে বহুবার শোনাইছি এই থেকে মৃত্যুর আগে হজরতমরের কি অবস্থা আমি বিষাক্ত খঞ্জর যখন ফজলের বাগতে হাজার তোমার পেটের মধ্যে চালা যায় নারীগুড়ি বের হয়ে যায় বেহুশ হয়ে গেছে দেওয়া হয়েছে মসজিদে নবির ফ্লোরে কোলে মাথা ছিল যখন হুশ ফিরেছে হাজার তোমার মাথাটাকে জমিনের মধ্যে রাখছেন মসজিদে নবির ফ্লোরে রাখছেন মসজিদ নবির ফ্লোর তো আজকের মতো এরকম মোজাই কার টাইলস আর মার্বেল পাথর লাগানো না মাটি মাটি হাজরত নিজের মাথাটাকে যদি তোমার রব ক্ষমা না করে তুমি বড় বিপদে বলে জানা কত বড় মানুষের কি চিন্তা অথচ তিনি জানাতি আল্লাহর নবীশ্ব সংবাদ দিয়েছেন অমার উফিল मर जान्नाती मैकेलाम देख कत सुंदर मन चेर ढुकी गत्मसम्मान बोध सम्पर्मी अवगत आशंका अमर अनुमति छाड़ा तरह से ढुकलेमर माइम कर ढुकी ना হজরত আমার কান্না শুরু করছেন আবি আপনার সাথেও বুঝে আমার আত্মসম্মান বোধ আপনি কেন ঢুকলেন না ভাই এই কথাগুলো এজন্য বলছি যে এত বড় বড় মানুষরা পর্যন্ত নিজের হায়াত সম্পর্কে ভীত ছিলেন সন্ত্রস্ত ছিলেন হায় আমার কি হবে না জানি কি অবস্থা হয় আমার আমার রব আমাকে কবুল করলেন কি করলেন না আমি তো জানি না আমার এত হিসাব কিসাবের মুখোমুখি হওয়া লাগতো না বেঁচে আল্লাহর সামনে দাঁড়ানোর এই যে পেরেশানি চিন্তা এটা কেন ওই যে শৈতান এবং নসের ওয়াসওয়াসার সম্ভাবনা हादी आसम एक समय आस मुसलमान सकाले मुसलमान बकाल मुसलमान से सकाल कर मुसलमान हया अथच बेईमान बेईमान होया কুফুর অবস্থা এসে বিকাল শেষ করেছে রাত শেষ করেছে সকালে ইমান কবুল হয়ে গেছে এমন সময় তো আসছে এমনই তো দেখা যায় ভালো মানুষ মাঝে মধ্যে দেখি এমন এমন কথা বলে ফেলে নিশ্চিত করে বলা যায় লোকটার ইমান নাই বললে অনেকে রাগ করবে বড় হজুরও আছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোরআনের এমন এক ব্যাখ্যা দিয়ে দিছে বিশেষ করে যেহাদারা আয়াত গুলিতে हस्तक्षेपे भय जहां जेहर आयात बर्णना कर ले जंगी चेग लिया जाए विपदे पड़े जाए रबे आक्रांतुलू के टुकड़ा टुकड़ा करतबिक्षत अफसोस लगे भाई करीना एक जिन परि ना एक जिन अस्वीकार करा এটাকে ঘুরে অন্যদিকে ফিট করার চেষ্টা করা এটা একজন মানুষের ইমান নষ্টের অন্যতম বড় কারণ বেঈমান অথচ বড় হুজুর অথচ বড় হুজুর পরে বড় পাগড়িওয়ালা যেহাদের আয়াতগুলোকে এমন ভাবে ক্ষতবিক্ষত করেছে এত অপব্যাখা ধারের কাছেও নাই সম্ভাবনার যে জায়গা ওইটাও রাখে নাই দূরের ব্যাখ্যা দিয়েছে নিজের স্বার্থের জন্য সুবিধার জন্য গা বাঁচানোর জন্য ঘৃণা না দুর্বলতা আছে দিনকে নিয়ে যাদের বিন্দু মাত্র ন্যূনতম তাৎছিল্যের ভাব দেখা যাবে উচ্চারণ দেখা যাবে বক্তব্য শোনা যাবে তাদেরকে অন্তর থেকে ঘৃণা করা এটা ইমান ঘৃণা করতে না পারলে বুঝতে হবে আমার মধ্যে আছে অন্যায় দেখলে দিন বিরোধী কাজ দেখলে এটাকে রুখ পরিবর্তন করে দাও সত্যটা প্রতিষ্ঠা কর পরিবর্তন করতে না পারো আল্লাহ অন্তত মনে মনে তো তাকে ঘৃণা করি আফুল ইমান আল্লাহ নবী বলেন মনে মনে ঘৃণা করাটা এটা ইমানের ন্যূনতম জায়গা এর নিচে নামলে ইমান থাকবে না ও ভাই इमान बिधी क्षू समेषा करतेमान जो क्या गुलासीना साब्य दी स्वा सामर्थ्य नहीं, नहीं। जगह दिल थे घृणा कराई अंतर के कंट्रोल करना तो अमेरिकार चार नार अंतर ऊपर राष्ट्र चाप तो नहीं আমি তো আমার অন্তরটা দিয়ে অন্তত ওই কাজগুলোকে ঘৃণা করতে পারি না করতে পারি আল্লাহর ভাই এই আশঙ্কার ভয় যেন আমাদের সকলের মধ্যে কাজ করে যে যে কেউই বিভ্রান্ত হইতে পারে বড় মানুষ বইলে তিনি বিভ্রান্ত হবেন না শয়তানের ধোকায় পড়বেন না নফের পররোচনায় সে ধোকায় পড়বে না चरम सम्भवना आदम अलीम गल्पुर गल्पय भरोसा कर बसे ना थाँ রবের কাছে বারবার দোয়া করা আল্লাহ যে নিয়ামত তুমি দিয়েছ ওই নিয়ামত নিয়ে যেন আমি খবরে যেতে পারি এই দোয়া রবের কাছে বারবার করা সব সময় করা প্রতিদিনকার রুটিন দোয়া হিসাবে এটাকে বানায় না আমি তো রুটিন কিছু দোয়া করি প্রত্যেকের ব্যক্তিগত অনেক ঝামেলা আছে খালি বারবার রবের কাছে উগুলাই বলি আরে দোস্ত সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এটা যে নিজের ইমানটা যেন ঠিক থাকে আল্লাহ আমার সব চলে যাক আমার সব চলে যাক আমার ইমান যেন ঠিক থাকে सबाइ करान्य कर आजम अल्लाम भूल कर मान्य कर नाम लेख ले जहां नामी सरदार ওই ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমাচে কেমত পর্যন্ত নিজেকে নির্দোষ এই আপিল বিশ্বাস তার সন্তানদের মধ্যে রাখার জন্য নিষ্পাত তিনি কোনো গুণা করেন নাই দুইটা দুই দিকে গেছে এক হচ্ছে নবীওয়ালা সিফাত না গুণ আরে এক হচ্ছে ইবলিসের গুণ ইবলিসের গুণ হচ্ছে ভুল তো করবে কিন্তু ওই ভুলের উপর অটল থাকবে এটা হচ্ছে অহংকারের সঙ্গে আল্লাহ রসুলের কাছ থেকে জানতে কি জিনিস চাইছে কিভাবে বুঝবো তো আল্লাহ রসুল সাল আলি সাল্লাম একটা সহস ব্যাখ্যা দিয়েছেন এটা আমরাও চিন্তা করলে বুঝবো আমার মধ্যে কিবির অহংকার আছে কি নাই আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন যে সত্যকে সত্য বুঝেও না মানা এটা হচ্ছে নিলে আমার মধ্যে অহংকার আছে সত্যকে সত্য জেনেও মানতে না পারা মেনে না নেওয়া এটা হচ্ছে অহংকার জানতো সে ভুল করতেছে বুঝে গেছে আমি ভুল করেছি সে ভুল স্বীকার না করে সে উল্টা আল্লাহর কাছে কি আবেদন করলো যে আমি যেমন ভুল করেছি আমাকে ওই পাওয়ার দেওয়া হোক যে কেমন চিন্তা করছে আমিও গেছি আপনার বান্দাদেরকেও খাওয়ার একটা ব্যবস্থা আমার করে দেব সহজ কথা রব্যাংবাস আল্লাহ কেমত পর্যন্ত সুযোগ দেন গত জমা আলোচনা করেছে মা বাবার সুর মৃত্যুর সময় মা বাবা বলবে কি খবর তুমি দেখি আল্লাহকে বিশ্বাস করে কবরে যাচ্ছ এই বিশ্বাস করে তো আমরা ধরা খাইছি মা বাবার সুরতে আসবে এই বিশ্বাস করে এই বিশ্বাস রেখে আমরা তো ধরা খাইছি তুমিও ধরা খাবা নাকি না না ও গুলাম মাইনা কোন লাভ নাই আল্লাহল যে হামলাটা বেশি দোয়া কর আল্লাহ ইমানটা নিয়া জনক কবরে যাইতে পারি মহাবোধ নিঃস্বাকের আমল চালু করে দেওয়া জামাতে নামাজ পড়া আমল চালু করে দেওয়া হার হালতে হাজি আসছে ওই ফিরিস্তারা ইবলিশ কে তখন তাড়াইয়া দিলে ভাগ এখান দিলে আমল গুলো বেশি বেশি করা মিসওয়ার্ক করা নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করা নিয়মিত করা আছেন ওই নিয়তে যে আমি পবিত্র অবস্থায় আছি এই নিয়তে ওজুর হালতে থাকলেও আপনি আপনার কাজগুলা যা করছেন পুরা টাইম আপনার আপনার মধ্যে গণনা হচ্ছে কত সুযোগ এটা ওই অবস্থায় মৃত্যু হইলে পবিত্র অবস্থায় আপনি আল্লাহর কাছে যাচ্ছেন এই জন্য সবসময় চেষ্টা করা আল্লাহ যখন ধরলেন ভুল যে কি করলি এটা ইবলিস দলিল দিল দলিল যে আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন তাকে মাটি দিয়ে বানিয়েছেন আগুন শ্রেষ্ঠ তো নিজের চেয়ে বড় কারোর সামনে দলিল দিয়ে কিছু বুঝানোর চেষ্টা করা এটা ছিল এই বিতর্ক তাবিআ মধ্যে ছিল আইন মুস্তাহিব ইমামদের মধ্যে যে বিতর্ক ছিল আমাদের সমাজের বহু ভাই তিনি যাকে মোহত করেন যে আর ওই আলেমের এর কাছ থেকে যখন একটা বক্তব্য শুনেন শুনে যখন দেখেন সমাজে এর ব্যতিক্রম আমল চলছে অথবা সমাজের অন্য এক আলেম এর ব্যতিক্রম আমলে উদ্বুদ্ধ করছেন তখন ওই গায়ের আলেম মানুষটা যায় ওই আলেমের সাথে তর্ক করে বলে যে এই আমল তো বুহারিতে আছে এই আমল তো মুসলিমে আছে হাদিস আছে সহিদ আছে এটা ইপলিশ এর স্বভাব दिसगुल उचू कार्य विषय तर्क करा दल कर चेष्टा कर এটাও বাজে সবার হ্যাঁ জানার জন্য যদি প্রশ্ন করা হয় যে এই এইরকম একটা আছে আমি কোনটা মানব আমাদের কাছে অনেকে আসে একজন বলতেছে আমার কি করব। আমি চাই। নিজেকে সুপর্দ করে দেওয়া এটা হচ্ছে নবী আল আসিফ জ্ঞানীদের সামনে বড়দের সামনে নিজেকে সুপর্দ করে দেওয়া আমাদের এই সুপর্দ করা কে অনেকে আমাদেরকে বলেন আমরা আকাবির পূজা করি বড়দের পূজা করি कुरान हादी नामे इमाम कीमक रही है इमाम कथा क्यों मानब कुरान हादी बा आलम कथा क्या मानब कुरान हादीस कथा क्यों मानबीफर कथा क्यों मानब आदिशी मध्य बड़ चमक रही क्या कर आलिम काभ्रांत हई एक, का का एक, एक, जोने एक, जोने एक बोले दरकार की भाई दरकार नहीं तर्जमा पा जाए बुखारिशरीफे देखे देखे अमल करना शुरू कर আমি তো দেখি একটা বন্ধ করলেও আমার কাজ চলে তো কি করছে এইরকম তোলা টোলা দিয়া লাগাইয়া কষ্টিক লাগাইয়া দিছে যে অপচয় করা যাবে না কোরআনে মানা আসছে অপচয় করা যাবে এখন এক চোখ দিয়া দেখে কিরে ভাই তোমার চোখে কি সমস্যা বলে না চোখে তো কোন সমস্যা নাই এই চোখটা না হইল চলে আমি এক চোখ দিয়ে কাজ সারতেছি আল্লাহ কোরআনে বলেছেন অপচয়ের ভাই কত বড় ধোকায় পড়ে গেছে করলে আমরা দেখেছি। কদিন আগে না এই লাইনে কোথায় মাহফিল গেলাম না নর্সন্দী নর্সন্দী মনোহর দিতে মাহফিল গেলাম এক জায়গায় তো এক ভাই বলতেছেন যে এই এলাকার একজন বড় এক সময় খুব খারাপ মানুষ ছিলেন এখন দিনের যে কোনো এক ব্যবস্থার আওতা এসে এসে দিনদার হয়েছে তো বলে শুরুতে যখন সে দিনদার হয় তখন আলেমদের কাছে কাছে দৌড়েছে কোরআন শুদ্ধ করার জন্যে কোরআন পারি না জানি না তো কোরআন যখন একটু একটু পড়া শুরু করেছে পরে ঠেকে পড়ে ঠেকে হঠাৎ দেখা গেল সে আর ওস্তাদের কাছে আসে না লোকেরা জিজ্ঞেস করছে কি ভাই আপনি দেখি আর হুজুরের কাছে চেষ্টা করতেছে পড়তে পারে না তার জন্য ডাবল সব এজন্য আমি আর শিখব না দেখছেন কি বুদ্ধি মাথায় হ্যাঁ নিজে নিজে দিন শিখতে গেলে এই দশা হবে আমি কি কম জানি নাকি খামাকা হুজুরদের কাছে যায় গ্যানজাম লাগাইয়া লাভ নাই হুজুরদের ঠিক নাই এক একজন এক একটা বলে আরে ভাই একজন এক একটা বলার এই রিবাজ তো শুরু থেকে আসছে এতদিন পর্যন্ত গন্ডগোল লাগে নাই বড়রা বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করেছেন আলাই দিল থেকে মনে জনা দিলের ভেতরে যা আগুন কলিজাপুরা গন্ধের সাথে জন্য একটা কবিতা আবৃতি তিনি করতেন সেটা বলে আমার সামনে তোমরা নামটা বারবার উচ্চারণ করো বারবার উচ্চারণ করো কেন বলে ওই যে মেস্ক আছে মেস মেস যত নাচারা করা হয় যত নাচারা করা হয় তার গ্রান সুবাস ছড়াইতেই থাকে ছড়াইতি থাকে ইমামে হানিফার নামটা আমার কাছে ইমাম যে যেই নাম উচ্চারণ হলে আমার সামনে উচ্চারিত হলে আমার কাছে মনে হয় যেন সুবাস শ্রদ্ধা বোধ একজনের প্রতি আরেকজনের সম্মানবোধ ইমামে আবু হানিফার রাহিমাহুল্লাহ তার কবর যেখানে পাশের মসজিদে নামাজ পড়তে গিয়েছেন ইমামে শাহিআ তো তার মাস আলা ছিল নামাজ এ ইমামের পেছনে বা ইমাম সুরেফা তেহার পর ইমাম সহ আমিন জোরে বলা সুরেফা তেহার পর আমিন জোরে বলা এটা ওনার মাস আলা তো ওই দিন নামাজ আমিন তিনি জুড়ে পড়েন নাই বলেন নাই স্বাভাবিকভাবে অন্যদের প্রশ্ন উনি কি রুজু করলেন নাকি ফেরত আসলেন নাকি আগের জায়গা থেকে তাহলে অনুসারীরাও ফেরত আসবেন বলে হজরত আমিন তো জোরে পড়া হলো না আজকে তুই মামের সাথে কি জবাব দিচ্ছেন যে এই মসজিদের পাশে এমন একজন মানুষ শুয়ে আছেন যিনি আমিন জোরে বলার প্রবক্তা যিনি বলেছেন আমিন আস্তে পড়তে হবে আমি আজকে তার সম্মানে জোরে আমিন বলা ছেড়ে দিলাম শ্রদ্ধাবোধ ভালোবাসার জায়গা কোথায় রাখতেন তারা একজন আর আরেকজনকে আমার আপনার কি অবস্থা সামান্য ছোটখাটো মাস আল্লা রাখতে লাগে দালাল পর্যন্ত বলে দিচ্ছি আমরা মুশ্রিক করে দিচ্ছি যে তারা আজকে এত ঝামেলা পাকিয়েছে কোরআন হাদিসের বাইরে একটা মাঝাবদার করেছে কি তুমি বুঝো আরে মাঝাব কি তুমি বুঝো তোমার মধ্যে ভিতরে কে ঢুকা দিছে এটা যে মাঝহা কোরআন হাদিসের বিকল্প কে বুঝে ঢুকায় দিছে কোরআন হাদিসের যে বক্তব্যগুলো আমাদের কাছে না যারা কোরআন হাদিস এর বড় পণ্ডিত তারা ওই প্রকাশিত বা অস্পষ্ট বক্তব্য যে বক্তব্য দিয়েছেন এক একজন এক একটা দিয়েছেন ওই তাদের বক্তব্য হচ্ছে মাঝহ আমরা তো ইমাম আবু হানিফা কে মানব না কেন যে তিনি কোরআনের একটা স্পষ্ট বক্তব্যের বিরুদ্ধে নিজের বক্তব্য দিয়েছেন আমরা কখন মানতেছি কখন মানতেছি যখন দেখলাম মেয়েদের ইদ্যত ইদ্যতের যে সময় কতদিন অপেক্ষা করবে একজন স্বামী যখন স্ত্রীকে তালাক দেয় আরেক স্বামীর কাছে যাওয়ার জন্য তাকে কতদিন অপেক্ষা করতে হবে তো কোরআন শব্দ হচ্ছে তিন কুরু অপেক্ষা করবে তিন কুরু অপেক্ষা করবে কুরু কুরু কি এটা স্পষ্ট করুমানি পবিত্রতার প্রিয়টাও হইতে পারে করুমানি নাপাকের প্রিয়টাও হইতে পারে এখন আমি কি করব আমার তো অত জ্ঞান নাই যে ওখান থেকে একটা বক্তব্য বের করা বলে এই জায়গায় হচ্ছে মাঝহাব ইমামে আবু হানিফা বলেন করুমানি হচ্ছে নাপাকের পাকের মানে তিনটা নাপাকের প্রিয়র পের হইলে পার হইলে সে জায়গা অন্য স্বামীর কাছে যেতে পারবে এটা হচ্ছে মাঝহ ইমামে আবু হানিফা এখানে নতুন কোনো বক্তব্য দেন নাই যে না ওই নাপাকিও বাদ পতা অপেক্ষা করবা এরকম কোন হয় কোরআন হাদিস বাদ দেওয়া হয় যাই হোক এটা আমার আজকের আলোচ্য বিষয় না প্রসঙ্গ ক্রমে চলে আসবে ভাই এটা শয়তানের স্বভাব আহলে সামনে নিজের পাণ্ডিত্য জাহের করতে চাওয়া। বক্তব্য প্রমাণিত আদম ভুল করেছে দেখেন যুক্তি দেওয়ার সুযোগ ছিল আজ মারেছে আগেও বলেছি আমি আল্লাহ তালা তো হুকুম করেছেন आदमी फल खेल बटे तो आदम आल्लम जख आल्ला भूल कर आदमा आलिम साथना चेन रबाना अल्लाह আমি নিজের উপর জুলুম করেছি আপনার করেন। তাহলে আমি বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো মাহবুব আমাকে ক্ষমা করে দেন এটা হচ্ছে নবিবাল আসিফত ভুলের উপর কটল না থাকা ভুলকে স্বীকার করা আমি ভুল করেছি ভুলটাকে প্রতিষ্ঠিত করার জন্য আরো দশটা ভুল করে বসি আমরা একটা ভুলকে প্রতিষ্ঠিত করার জন্য আরো দশটা ভুল করে বসি আজকে দুনিয়ায় সমস্যা যে চলছে স্পষ্ট আমাদের কাছে যে ভুলের উপর একজন মানুষ দাঁড়াইয়া একদম মজবুতির সাথে দাঁড়ায় আছে না আমি এই জায়গা ছাড়ব না গোটা দুনিয়া কেমন হয়ে যাক হাজার হাজার মুসলমান নারামের মধ্যে লিপ্ত হোক আমি আমার দখল ছাড়ব না একটা ভুল হাজার মধ্যে লিপ্ত করাচ্ছে ওই একজন মানুষ যদি ফেরত আসে যে ঠিক আছে আমার জন্য গোটা দুনিয়া দুই দুই ভাগ গেল। গেল। আমার দরকার জিম্মদারি ভাই তোমরা চালাও এই জিম্মাদারি আমি একজন সাদিন হিসাবে কাজের সাথে লেগে যাব। আহ যদি এই কথাটা তার জবান দিয়া বের হইতো আহ লক্ষ লক্ষ মানুষ আবার এক প্লেটে খাওয়ার ব্যবস্থা হয়ে যাইতো একজন একজন মানুষ ভুলের উপর দাঁড়িয়ে আস না এটা ইংলিশের স্বভাব না সরে আসা ভুলকে স্বীকার করা তাইলে আল্লাহ মর্যাদা বাড়াইয়া দেন যে আদমকে র করলেন আদম ভুল করেছে ওই আদমকে আল্লাহ সফিউল্লা স্বীকৃতি দিয়া দিলেন যে আল্লাহ বান্ধা আমত পর্যন্ত এখন এই বিশ্বাস পোষণ করা আমাদের জন্য জরুরি হয়ে পড়ছে এরে দোস্তুনিয়া একদম মনোযোগ দিয়ে কথাটা শুনে ছোট্ট কথা সেটা হচ্ছে দুনিয়া কি আসলে দুনিয়াটা কি দুনিয়াটা হচ্ছে রবের মসজির সামনে নিজের মসজিকে কোরবানি দেওয়া ইসলাম এটার নামই ইসলাম মেনে নেওয়া এটার নামই ইসলাম আসলামা মানিকে নিজের দেওয়া, কে কোরবানি দেওয়া এটা হচ্ছে দুনিয়া আল্লাহ তা বলেন বন্ধা বক্তব্য এমনই যে দুনিয়ায় তুমি তোমার মর্জি কে কোরবানি দাও আমার মর্জি মতো চল আ আমি তুমি যা চাও মুখে বলবা চাও ওকে ভিতরে ভিতরে চিন্তা করবা ওইটাও কে এক্লা গান্ধা তো জিজ্ঞেস করছে এই কথা শুনে হুজুর আমি তো সিগারেট খাওয়ার অভ্যাস যদি জান্লা কবলই করে তো জাননাতে গেলে সিগারেট খাওয়া যাবে তো যার যেটা চিন্তা সুন্দর জবাব দিয়ে দিয়েছেন হ্যাঁ জাহামে যাই উদ্দেশ্য হচ্ছে যে এইরূপ যদি কেউ চিন্তা করে তার ব্যবস্থা হয়ে যাবে যে যার চিন্তা করবে সব ব্যবস্থা হয়ে যাবে কারণ আল্লাহ ওয়াদা করেছেন বান্দা দুনিয়ায় তুমি আমার মর্জি মতো চলো জান্নাত আখেরাত আমি ছেড়ে দেবো তোমাকে তুমি তোমার মরজিম সমস্ত কিছু কোরবানি দেওয়ার জন্য আল্লাহ নির্যাতিত তিনি স্বীকৃতি দিয়েছেন রব আপনি যেভাবে চাইবেন আমার কোন ইয়া নাই সর্বপ্রথম ওই পাহাড়ের কোনায় যায় বসে বসে যে দোয়া করেছেন আহ দোয়া পড়লে বুঝা যায় রসুল নিজেকে কিভাবে আল্লাহর কাছে আহ আল্লাহ আমি আমি বড় দুর্বল বাচ্চার উপায় আমার কম আমি বড় দুর্বল ইয়ার বুস্তা যাই রব্বি ও আরমিন ও সবচেয়ে বেশি দয়াবান আপনি তো দুর্বলদের রব আপনি আমারও রব বুঝাচ্ছেন আমিও দুর্বল আপনি আমার খাই রক্তাক্ত আহ জুতা রক্তে পায়ের সাথে জুতার লেপটে গেছে খোলা যায় আটকে উমাইবনে খালফের আঙ্গুরের বাগান ছিল তয়ফে এই অবস্থা এই খা এইরকম দুশ্মন উমাইবনে খাল তার পর্যন্ত দিলে লেগেছে কাহারে মানুষটার কি অবস্থা গোলামকে পাঠাইয়া দিছে যাও ওই বাটিতে করে আঙ্গুরি নিয়া তাকে খাওয়া মানুষটা তো মারা যাবে মায়া এসে গেছে হায় হায় মানুষটা করল কি যাও যাও তো নবী ওই জায়গায় বসে বসে কি দোয়া করতেছেন রব্বি আপনি দুর্বলদের র না মাহবুদ আপনি তো আমার মাহবুদ তা আপনি আমাকে এমন কারো কাছে সপে দিয়ে না যারা আমার সাথে রুড়ো আচরণ করবে আল্লাহ তাদের কাছে আমারে সপে দিয়ে না অভিযোগ নাই আল্লাহর কাছে কোন অভিযোগ নাই আমি এত কিছু করলাম আর আপনি আপনার আল্লাহ নবী এতটুকু অভিযোগ করেন না নিজেকে সপি দিচ্ছেন আল্লাহর কাছে আবার কি বলেন আল্লাহ এই যে কষ্ট আমি পাইতেছি এটা যদি আপনার অসন্তুষ্টির কারণে না হয় একটা হচ্ছে আপনি আমার উপর অসন্তুষ্ট এই জন্য কষ্ট দিচ্ছেন তাহলে তো আমি বড় কষ্ট পাব হ্যাঁ আমার এই কষ্টগুলো যদি আপনার অসন্তুষ্টির কারণে না হয় তাইলে কষ্ট আমার কাছে আমার কোনো পর্বা নাই আমার কোনো কিন্তু আপনি যদি আমার বাঁচায়া দেন এটা আমার জন্য একটু সহজ হয় বলার ভঙ্গিমা দেখেন আমাকে যদি আপনি বাঁচাইয়া দেন আমার জন্য। আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর আল্লাহাতহুমাত আমি পানাহ চাই আপনার কাছে আপনার ওই আলোকিত চেহারার অসিলায় অসিলা দিচ্ছেন আল্লাহর আলোকিত চেহারার আপনার ওই আলোকিত চেহারার ওসিলায় আমি আপনার কাছে পানাহা চাই যে চেহারার আলোতে সমস্ত অন্ধকার আলোকিত হয়ে গেছে এবং দুনিয়ার আখেরাতের সবকিছু সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে আপনার ওই কুদরতির চেহারার আপনার ওই চেহারার আলো নূরের ওসিলায় আমি আপনার কাছে পানাহা চাই কিসের পানা কিসের পানা এই বিপদ থেকে বাচ্চা দেন না না আল্লাহ রসুল ওই পানা চান নাই দেখেন কি অবস্থা আল্লাহ রসুল বলতেছেন আমি কাছে পানা চাই আল্লাহ এত কষ্ট মধ্যে আছি আমি আমার কোন অভিযোগ নাই অনুযোগ নাই আমার একটাই কথা আপনার কাছে আপনি আমার উপর অসন্তুষ্ট হইয়েন না আমার তো জিম্মারি আমার তো জিম্মারি যতক্ষণ পর্যন্ত এই কথা বলে শেষ করেছেন আপনার ছাড়া কোনো কিছু ক্ষমতা নাই সব শক্তি আপনার আমি আপনার শক্তির মাবুদ আমার কোন অভিযোগ অনুযোগ কিছু নাই আমার একটাই আপনার কাছে নিজেকে আল্লাহর সামনে কিভাবে সঁপে দিছেন কিভাবে সপে দিছেন ভাই সাহবাই কালাম সবাই কোরবানি করেছেন আহ এক জনের কোরবানির ইতিহাস পড়লে বোঝা যায় কি অবস্থা আহ আরে ভাই আমার কাছে আপনার কাছে দিন তো আসছে আমার বাবা দাদা পূর্বপুরুষ তাদের মাধ্যমে স্বীকৃত হয়ে গেছে দিন একটা প্রতিষ্ঠিত জিনিস শক্ত জিনিস তারপরে আমি আপনি বিশ্বাস করতেছি আর যারা কেবলই শুনছে যারা কেবলই শুনছে হজরত আবু মতো মানুষ যারা কেবলই শুনছে তাদের ইমান আনাটা তো বড় কঠিন আনার পর কি অবস্থা আল্লাহ আকবর আবু বকর তো নিজেকে হারামে আল্লাহ রসুল পিটানো হচ্ছে কেউ এই খবর দিছে আরে তোমার দুস্থ আবু বকর দৌড়ে গেছেন যা শুধু এই একটা বক্তব্য দিয়েছেন মারা বাদ দিয়া হাজরত আবু মুখর কে ঘিরে ধরছেন চারো দিক থেকে এমন মায়ের দেওয়া হয়েছে আবি রবিআ সে খুব মোটা ছিল খুব মোটা সে চেপেছে লাথি দিয়েছে একটা পর্যায়ে জুতা গুলা খুলে আবু বকরের মুখের মধ্যে এমন ভাবে ফিটাইছে যে হজরত আবু বকরের চেহারা ক্ষত বিক্ষত দেখলে চেনা যায় না আবু বংশের লোকেরা হঠাৎ খেপে গেছে অবস্থা দেখে যে আবু বকর যদি মৃত্যু বরণ করে আর দাঁড়ায় আছে যে যদি খবর আসে আবু মৃত্যুবরণ করেছে তারা প্রতিশোধের জন্য চলে যাবে বলে তাড়াতাড়ি তার চিকিৎসা কর শুশ্রূষার ব্যবস্থা কর তো যখন হুশ বলে দুধ দাও তাড়াতাড়ি দুধ দাও হ্যাঁ শক্তিশালী কিছু কি অবস্থা রসুলকে না দেখা পর্যন্ত আমি কিছু খাব না কি অবস্থা নিজে কিভাবে ছাপে দিচ্ছেন ও ভাই এটাই দুনিয়া এটাই দুনিয়া বলে তোমার নবী কই আছে আমি তো জানি না উম্মে খাই বলে মা বলে তোমার নবী কিন্তু জানি না ওইটা তো মুসলমান হয় নাই বলে উম্মে জামিলের কাছে জিজ্ঞেস করো সে জানতে পারে উম্মে খাই কাছে উম্মে জামিলের কাছে এই তোমাদের নবীর খবর কি কো আছে আমার ছেলে তো কিচ্ছু খাচ্ছে না বলে নবীর চেহারা না দেখে পর্যন্ত কিছু খাবো না উম্মে জামিল বলে না মানে উদ্দেশ্য হচ্ছে আবু বকর পর্যন্ত যাই আহ আবু বকরের মুখ থেকে কথাটা শুনবে ছলে বলে আবু বকরের কাছে আসছে ওম্মে জামিল যখন দেখলো যাহা। ঠিক আবু বকরই জানতে চেছ আহ হাজর আবু বকর উম্মে জামিল কে জিজ্ঞেস করার পর উম্মে জামিল খবর দিলেন যে দারুল আর দরজায় ন করছে রসুল দরজা খুলে দেখেন আবু বকরের চেহারা রসুল দৌড়ে এসে আবু বকর মাথার মধ্যে চুমু খাওয়া শুরু করছে আবু বকরের মাথার মধ্যে চুমু খাওয়া শুরু করছে সবাইকে আমি দৃশ্য দেখা সবাই এসে দৌড়াইয়া আবু বকরের ওই ক্ষত বিক্ষত চেহারার মধ্যে আবু বকর এত বড় মানুষ আবু বকর আহ তারপরে টেনশন রবের সামনে কি জবাব দিব শুরু করেছিলাম যে কথায় রবের সামনে কি জবাব দিব আমি আর আপনি আমার ইমান আর আমার আমলের উপর ভরসা করে বসে আসি আমি জানি কোন ভরসা নাই কোন ভরসা নাই আপু বকর ভরসা করেন নাই অমর ভরসা করেন নাই এক কথা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে হকের বিষয়ে হক কে সাপোর্ট করা নাহক নিজের কাছ থেকে কোনো কিছু প্রকাশ পেলে ওইটার উপর অটল না থাকা ভুলের উপর অটল না থাকা ভুলকে এই কাহিনীগুলো থেকে ঘটনাগুলো থেকে কোরআনের এই গল্পগুলো থেকে এই সুন্দর সুন্দর কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমাদের মসজিকে রবের মসজির সামনে কোরবানি করার তৌফিক আল্লাহ দান করেন آمين آمين وآخر دعوان الحمد لله